মহমাবি আজমিনিত শ্রোতা মন্ডলী ধারা ভাহিক কিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে আমরা এই কিতাবের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলই বাবুল ওয়ফা ইবেল আহাদ ওয়াদা পূর্ণ করার অধ্যায় এর আগের যে দার্স আমরা শুনেছি সেটা ছিল ভেদ প্রকাশ না করা গোপন তথ্য কারো সামনে প্রকাশ না করা গোপন জিনিসকে গোপনই রাখা আর এই দরজটি আমাদের সামনে যেটা আছে সেটা হল ওয়াদা কারোর সঙ্গে যদি কোনো বিষয়ে ওয়াদা করা হয় তাহলে সে ওয়াদা পুরা করার বিধান এবং শরীয়তের হুকুম এ বিষয়ে আমরা সুরাই ইসরার চৌত্রিশ নম্বর আয়াত মনে নিয়ে আসছেন আল্লাহ তা বলেন ইন্দা কানামা তোমরা তোমাদের ওয়াদাকে পুরা করো কারণ ওয়াদা সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসাবাদ করবেন সুরে নাহালের কি আছে আল্লাহ তালা আদম আসালাম থেকে সকল পৃথিবীর মানুষের রুকে বের করে আল্লাহ তালা সাক্ষী রাখেছিলেন যে বলো আলি রেম তোমরা সেদিন সবাই বলেছিল হা আমরা মানি আপনাকে রব বলে তাহলে দুনিয়ায় আসার পর আমরা এই ওয়াদাকে ঠিক রাখতে পেরেছি আহদুল্লাহ আহ তুমি যদি তুমি কোনো ওয়াদা করে থাকো আল্লাহর সাথে তাহলে সে ওয়াদাকে তোমরা পূর্ণ করো তো আজকে যারা আল্লাহকে রাব বলে মানে না অথবা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাহলে তারা তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে তারা তাদের প্রতিশ্রুতিকে ভেঙে ফেলে দিয়েছে সুরে মাঈদার এক নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে সে ওয়াদাকে তোমরা পূর্ণ করবে যে কাজ তুমি করোনা সেটা বলো কেন কবুর মন্দাল আল্লাহ নিখুটে এটা বড় বড় গুণা এবং অন্যায় কাজ যে তুমি যেটা বলো সেটা করো না তো যদি আমি কারোর সঙ্গে ওয়াদা করি যে ভাই হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে একটি কথা বলছি এটা কাউকে বলা যাবে না তাহলে আপনি বললেন হ্যাঁ আমি কাউকে বলবো না তারপর যদি আবার বলে দেন তাহলে এমন কথা কেন বললেন যেটা করলেন না তাহলে যেই কথা বলতে হবে সেটাকে রক্ষা করতে হবে যে ওয়াদা করতে হবে সে ওয়াদাকে রক্ষা করতে হবে এ বিষয়ে بخاري مسلمي رأت حديث عن أبي هرائرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أبي هرائرة رضي الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث منافق تنتي چنو إذا حدث كذب جو كنت شئ كتاب ولي متى بولي وإذا وعد أخلف وإذا كنت شئ وعدا كوري وعدا بحنگو كوري وإذا تمن خان আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত তাহলে মমিন মিথ্যা বলে না আর মিথ্যা বললে ইমান চলে যায় নেফাক চলে আসে ওয়াদা পূরণ করা ইমানের কাজ মমিনদের কাজ মমিনরা ওয়াদা ভঙ্গ করে না আর ওয়াদা করে যদি ভঙ্গ করা হয় তাহলে মোনাফেকের চিহ্ন একটি চলে আসলো আর আমানতের খেয়ানত করা এটাও মোমেন করতে পারে না যদি খেয়ানত করে তাহলে তার ভিতরে নেফাঁক চলে আসলো আমি বলেছিলাম যে নেফাঁক হয় দুইটা দুই জিনিস একটা হলো আকিদার নেফাঁক বিশ্বাসের মধ্যে নেফাক আর আরেকটা হলো আমলের মধ্যে নেফাক নেফাক বলতে দিল আর জবান দুটো এক নয় অন্তরে একটা মনে আর এটাকে বলে নেফাক ধোকা মুখে বলছি যে আমি মুসলমান আর সাধু আল্লাহ সাধু আন্না মুহম্মদান্না আব্দু হু রসুল মুখে বললাম আর অন্তরে আমি কুপুর সিরিক অন্তরের ভিতরে রেখে দিয়েছি বলছি এটা শুধু ওদেরকে ধোকা দেওয়ার জন্য ওদেরকে দেখানোর জন্য পড়লাম তাহলে এটা হলো নেফাকে এতে কাদি সে তো কাফের মনাফি তার অন্তর কালেমা গ্রহণ করেনি মুসলমান হওয়ার জন্য অন্তরেও গ্রহণ করতে হবে মুখেও বলতে হবে আমলও করতে হবে কিন্তু ওই ব্যক্তি শুধু মুখে বলেছে মনে বলে নাই এটা হলো এত আর আমলি আমলের দৃষ্টিকোণ থেকে কখন হবে যে এই যে কাজগুলি শুনলাম বলছে চারটা স্বভাব চারটি স্বভাব এমন আছে যে স্বভাব যদি চারটি যদি মধ্যে পাওয়া যায় তাহলে সে একেবারে খালেস মুনাফিক পাকা মুনাফিক আর এই চারটি অভ্যাস থেকে ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে মোনাফেক না হলেও মোনাফেকের একটি চিহ্ন তার মধ্যে চলে আসল সেটা কি এই তিনটে বলছেন তুমিনা খানা আমার খেয়ানত করে ইদা হদ্দা কাদা মিথ্যা বলে ওদা আহাদা গাদারা ওয়াদা ভঙ্গ করে এরপরে চতুর্থ নম্বর বলছেন ওয়াইদা খাসামা ফাজার যখন ঝগড়া করে গালি গালিবকে গালিবকে হ্যাঁ তাহলে গালি বলা ওয়াদা খেলাফি করা এবং মিথ্যা বলা আমানতের খেয়ানত করা এইগুলি সব নেফাকি কাজ তো এই সবগুলি কাজই যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সে খালেস মুনাফিক আর যদি একটা পাওয়া যায় তাহলে মুনাফিকের একটা চিহ্ন তার মধ্যে পাওয়া গেল। আরেকটি রে এই তিনি বলেন কআ আলিয়ানবীসাল্লাম আল্লাহ নবী ইসাল্লাম আমাকে বললেন যাবের বলছে আমাকে আল্লাহ নবী বললেন যা আ মা বাহারাইন মা বাহারাইন বাহারাইন থেকে যদি সম্পদ আমাদের কাছে আসে ওখান থেকে যদি ট্যাক্স আমাদের কাছে চলে আসে আ তয় তুক হা কাদা ও হা কাদা ও হা কাদা আমি তোকে এইভাবে দিবো এইভাবে দিব এইভাবে দিব তার মানে অনেক অর্থ তোমাকে দিবো আল্লা নবী সালামের ইন্তকালের পর আবু বকর সিদ্দিক রাজু তালানহুর খেলাফতের সময় তখন বাহারাইন থেকে মাল আসলো আমার আবু বাকির ফানাদা সিদ্দিক যে সবাইকে অথবা কারো উপর যদি কোনো ঋণ থাকে তাহলে সেজন আমার কাছে আসে আতাই তুহু ফুলাহু যাবেদ রাজি আল্লাহ বলেন আমি ওনাকে এসে বললাম যে এই ব্যাপার আল্লাহ নবী বলছিলেন যে বাহারান থেকে মাল আসে তাহলে আমি এই এইভাবে দিব আল্লাহ নবী আমাকে এইভাবে বলেছিলেন এরকম মুষ্টি ভরে যেভাবে দেখায়ছেন। এইভাবে উনি অর্থ উঠে এইভাবে তাকে দিয়ে দিল ফাইদা হিয়া খামিন আমি গুনে দেখলাম পাঁচশো তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে কোনো ব্যক্তি যদি কারোর সাথে ওয়াদা করে তাহলে সে ওয়াদা পূরণ করতে হবে তবে এইভাবে যদি কেউ শর্ত দিয়ে ওয়াদা করে যে যদি এটা হয় তাহলে এটা হবে তো শর্ত নাই বা স্রোতও নেই যদি সে শর্ত না পাওয়া যায় যে বিষয়ে করা হচ্ছে সেটাও চলবে না আর একটা সেটা হলেই কোনো ব্যক্তি যদি কারোর কাছে ওয়াদা করে মারা যায় সেটা যদি পূরণ করতে না পারে তাহলে তার যারা পরবর্তীতে ওয়ারিশ থাকবে এরা যেন তার পক্ষ থেকে তার ওয়াদা ওয়াদাটাকে পূরণ করে দেয় যেন ওই ব্যক্তি আল্লাহর কাছে দায়ী না হয়ে যায় তো যেমন নাকি আবুকর সিদ্দিক রাজি আল্লাহতাল উনি এভাবে রসুলামের ওয়াদা উনি পূর্ণ করে দিলেন তো ওয়াদা যখনই করা হবে সেটাকে পূর্ণ করার জন্য শরীয়ত আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এখন যে অধ্যায়নে আমরা আলোচনা করবো সেটা হলই বাবুল মহা ফজাচি আলা খাইর। কোন ব্যক্তি যদি কোনো কল্যাণের কাজ যদি কেউ শুরু করে তাহলে সেটাকে চালিয়ে যাওয়ার বিধান সেটাকে নিয়মিতভাবে করার নির্দেশ যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করবে সেটাকে নিয়মিতভাবে করার বিধান এই বিষয়ে আল্লাহ তালা বলছেন সুরে রাদের এগারো নম্বর আয়াত বলছেন নিশ্চয় আল্লাহ তালা কোনো সম্প্রদায়কে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেকে পরিবর্তন না করে নেয় নিজেরাই নিজেকে পরিবর্তন না করে নেয় অর্থাৎ মানুষের যে চলার ধারা আছে যে নিয়ম আছে যে রুটিন আছে সে রুটিন মোতাবেক চলা উচিত তো মানুষেরা যখন যায় যখন সে রুটিনটাকে পরিবর্তন করে ফেলে দেয় অন্যভাবে যখন চলার চেষ্টা করে তো আল্লাহ তালা তখন তার উপর আজাব দিয়ে দেয় তো আল্লাহ তালা কারো উপর অন্যায় করে কোনো কিছু করেন না যা কিছু করেন সেগুলি সবকিছু মানুষের নিজের হাতের কামাই ও কয়লা তা আল্লাহ তালা আরও বলেছেন সুরে নাহালের বিরানব্বই নম্বর আয়াত বলেন ওলা তাকুন গজলাহা দি কুয়া আনকাথা যে নারীটি সুতা গাঁথার পর তারপর সেটাকে আবার টুকরো টুকরো করে ফেলে দেয় তুমি ওই নারীর মতো হইও না অর্থাৎ কোন নারী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে হাত দিয়ে কিছু বনোই হাত দিয়ে কিছু তৈরি করে সন্ধ্যাবেলা হওয়ার পর সে ওই এক কোণা ধরে যখন টান দেয় আস্তে আস্তে সব খুলে যায় এবং সবগুলি কেটে সব নষ্ট করে দেয় তো তোমার পরিশ্রম করে লাভ কী হল তুমি যদি সব নষ্টই করে দিলে তাহলে তো সারাদিন পরিশ্রম কী হলো ও তোমার এমনটা হইও না এর উদ্দেশ্য হলো এই যে যেমন সিম্পল উদাহরণ যে আমাদের মুসলিম সমাজে আজকাল দেখা যায় যে রমজান মাস যখন আসে তখন মানুষের ইমান বৃদ্ধি হয়ে যায় রমজানের শুরুর দিন তারাবিতে মসজিদ ফুল জাগা পাওয়া যায় নামাজের জন্য প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পাঁচ দিন পর একটু কমে যায় একটু কমে যায় এরপরে দশ রোজাতে দেখবেন অর্ধেকও নেই চার ভাগের এক ভাগ এরপরে রোজার শেষের দিকে যে পাঁচ দিন আগে আবার ফুল হয়ে যায় তাহলে কেমন হলো নিয়মিতভাবে করতে হবে যদি আমি তারাবি শুরু করেছি পুরো মাসি পড়তে হবে তাহাজ আমি আজকে উঠলাম ওঠার পর একেবারে এগারো টাকা আর কালকে ফজরের সলাদ থেকে শুয়ে করলাম। ফজরের সময় উঠলাম না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ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 माला जार कारण बंदा होते महान आल्लार प्रिय अनुष्ठान जगे आदर्श मुस्लिम शिम मदानी देखें पिसला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 সেটাকে নিয়মিতভাবে করার বিধান এই বিষয়ে আল্লাহ তালা বলছেন সুরে রাদের এগারো নম্বর আয়াত বলছেন হাত্তাগাই নিশ্চয় আল্লাহ তালা কোনো সম্প্রদায়কে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেকে পরিবর্তন না করে নেই নিজেরা নিজেকে পরিবর্তন না করে নেয় মানুষের যে চলার ধারা আছে যে নিয়ম যে রুটিন আছে সে রুটিন মোতাবেক চলা উচিত তো মানুষেরা যখন নিজেরাই যখন সে রুটিনটাকে পরিবর্তন করে ফেলে দিয়ে অন্যভাবে যখন চলার চেষ্টা করে তো আল্লাহ তালা তখন তার উপর আজাদ দিয়ে দেয় তো আল্লাহ তালা কারো উপর অন্যায় করে কোনো কিছু করেন না যা কিছু করেন সেগুলি সব মানুষের নিজের হাতের কামায় ওকাল তাল আল্লাহ আরো বলেছেন সুরে নাহালের বিরানব্বই নম্বর আয়াত বলেন আল্লাহ বলছেন ওলা তাকুনু তোমরা হয়ে যেও না কাল্লতি ওই নারীর নেই ওই মহিলার মতো না গাজলাহা গজলা বাদি কুয়িন আনকাথা। যে নারীটি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 জিনিসটা ধারাবাহিকতা ঠিক থাকলো না যখন কোনো নেক কাজ ভালো কাজ যখন চালু করা যাবে চালু করতে হবে তখন সেটাকে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে যে আলহামদুলিল্লাহ আজকে পাঁচ অক্স সালাদ জামাতের সাথে পড়েছি কালকেও পড়ব তার পরের দিনও পরব তো আজকে পড়লাম আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হয় ওয়াজ শুনতে শুনতে ফজরের আগ পর্যন্ত ওয়াজই শুনলাম আর ফজরের পূর্বে শুনাম তো ফজরের সলাতোও গেল জহরও গেল। সব নিজ হাতে কেটে সব নষ্ট করে দিলে তো পুরা রমজান মাসে আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও লাইল তুল সারা রাত জাগিয়ে বজত করলাম আল্লাহর কাছে ক্ষমা চালাম আল্লাহ তুমি আমাকে করে দাও আশা আল্লাহ নামী বলছেন من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من زنبه جبكت قدر الراتجو دیکنو بكت داري صلاة عدى کره تعالى اللہ تعالى ترشکول هناك ما بکور دن اي جنو عبادت قرد تحبه عبادت تحبه شمراکن قرد تحبه شده نوستو قرد تحبه اللہ تعالى سور حدیث بولشن وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأ যে তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মেন কাবল ইতিপূর্বে ফালিমুল আমদ তাদের বয়সকে দীর্ঘায়ু করার কারণে ফকাসাদুম তাদের অন্তরটা কালো হয়ে গিয়েছিল শক্ত হয়ে গেছিল মানুষ যখন দীর্ঘকাল যাবৎ বেশি দিন যাবৎ যখন আল্লাপাকে নাফরমানি করে তো যত দিন যাবে অত মানুষের অন্তরটাকে শক্ত হয়ে যাবে আরও আল্লাহ কি বলছেন করার পর কি করতে হয় আস্তাকল্লা আল্লাহ কাছে মাফ চাইতে আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবে কিন্তু অন্যায় করলাম ক্ষমাও চেলাম না তোবাও করলাম না তাহলে একটা দাগ তো রয়ে গেল এরপরে আর যখন গুণা হবে তখন আর একটা দাগ পরবে তো দাগ পরতে করতে করতে অন্তরটা একেবারে জং ধরে যায় এটাকে একদম কালো হয়ে যায় আর যখন কালো হয়ে যায় বলছেন তখন অন্তর এমন শক্ত হয়ে যায় সেই অন্তরে আর কোনো ভালো জিনিস গ্রহণ করে না আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে যে রুটিন দিয়েছে এই মোতাবেক যদি আমরা চলি তাহলে আমরা হলো আশরাফল মখলুকার সবচাইছে শ্রেষ্ঠ মাখলুক আমরা লকদ খালাকাল ইনসান আমি মানুষদেরকে অতি সুন্দর রূপে আমি সৃষ্টি করেছি কিন্তু মানুষ যখন তার নিজের মর্যাদা নিজেই যখন রক্ষা করে নাই সোমার দাহু আসফালা সাফলিন আমি তাদেরকে একেবারে নিম্ন আমি তাদেরকে নামায় দিলাম তো মানুষ যদি তার নিজের মর্যাদা নিজেই যদি না রাখতে পারে তাহলে আমি নিজেই তার দায়ী আমি নিজেই তিনি বলেন তিনি এবং আজ সাজে আল্লাহার আরেকটি হাদিস আছে আল্লাহর নিকট ওই আমলটি বেশি প্রিয় যে আমলটি সবসময় নিয়মিতভাবে করা হয় যদিও সেটা কম হোক না কেন এই দিনের ক্ষেত্রে যে আমলই আমরা শুরু করব। চেষ্টা করব সেই আমলটা যেন ধারাবাহিকভাবে করা যায় তো পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আকির আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান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 ইউরো অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান থ্রি ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার